ফিলাহিমিন কিতাব সমস্তিম নাজিল করেছেন যার মাধ্যমে মানব জাতির সার্বিক কল্যাণ আল্লাহ রবুল্লা আলামিন করতে চেয়েছেন তাদের মধ্য থেকে যারা এ আল কোরআনের প্রতি বিশ্বাস করেছে আল কোরআনের প্রতি আমল করেছে এবং আল কোরআনের শিক্ষা লাভ করেছে তারা সফলতা লাভ করেছে সালাতিমু সালাম নাজল হুফিয়ান মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহালামের উপর যিনি রমজান মাসে কোরআনে করিম জিব্রাইল আলিহাল্লামকে প্রতি বছর শোনাতেন এই রমজানুল মোবারক হচ্ছে শাহরুল ফোরআন কোরআনের মাস সুতরাং আজকে আমার আলোচনার বিষয়বস্তু আলামা শেখ ইবন ওসাইম রহমতুল্লা কিতাব মজালিসুল শাহরি রমদানের পঞ্চম মজলিস আল মজলিসুল খামেস ফিফাজুল তিলওয়াত কোরআন ওয়ান ইয়াহা কোরআন তেলাওয়াতের ফজিলত মহত্ব এবং তার প্রকরণ সম্পর্কে قورانی کریمر تلاواتر فضلت کے سورائے فاتر آت نمبر انتریس ترس شیخ وسیم رحمۃ اللہ شروع نہیں اسے مہان اللہ ارشاد کرت النا کتاب اللہ نشچ جا کتا تلاوت کرو بتلنا کتاب اللہ अल्लाहर कितब तेलाव पढ़े वकाम उलता सलाद काएम कर द्वारा स्पष्ट बोझा जाबुल्ला जा मानवजाति बोझाते चेसन से कुरने केम तेलावत मान शुदू पढ़ा नारुदू सुंदर उच्चारण कर तजवीज सहकारी नई और बसि बेस पाठ करा नई बर उद्देश्य हास्तव रूप देवा कला सलाद काएम मध्यमे पांच अक्त सलादर सुरक्षा हेफाजतर मध्यमे ठीक भावे आदाय करार मध्यमे कुरानी करिमेर तेलावतर उद्देश्य वास्तवन मानुषे प्रयोजन रही आर्थिक प्रयोजन और आर सबा स्वच्छल नाक सूतरा मानवजात अभाव दूरकरण उद्देश्य दारिद्र मोचनर उद्देश्य ओ अन फाकु मिम्मा रजाखना जैसे दानीजीविका हिसाब से दानी तरच कर आलानिया कोपने और कख प्रकाश्य जख गोपने दान कर আর যেসব ক্ষেত্রগুলিতে গোপনে দান করাটাই ভালো তখন গোপনে দান করে আর কখনও কখনো প্রকাশ্যে দান করার প্রয়োজন হয় তখন প্রকাশ্যে দান করে আল্লাহ আল্লাহাবুল আলামিন দান খায়রাতের ক্ষেত্রে দুটোরই প্রশংসা করেছেন এই জন্য আমাদেরকে এই ক্ষেত্রগুলি পুরাণসন্নার আলোকে জানতে হবে যে কখন আমাদেরকে গোপনে দান করতে হবে আর কোন কোন পরিস্থিতিতে प्रकाशे दाना भलो अल्लाबुल आलमीनता तीन टी विषय उल्लेख कर आल्ला खितबर तेलावत और दू नम्बरे हे सलाद काएम करा बोलते पाँचक्त सलादे शत रखा आल्लारज कर सर्वनिम्न काएम कराता को घाटती कमती नये और तीन नम्बर हो ধন সম্পদ যা আল্লাহ আমাদেরকে রেজিক হিসেবে দান করেছেন নিজে খাওয়ার সাথে সাথে অন্যকে দেওয়া যাতে মানুষের মাঝে ধন সম্পদের সঠিক বন্টন হয় এবং মানুষ নিজ নিজ প্রয়োজন পূর করতে পারে যদি এই তিনটি কাজ করে কেউ তাহলে আল্লাহ বলছেন ইয়ার জুন আতি যার তারা এমন ব্যবসার আশা রাখতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে ব্যবসায় কোনো লস নেই যে ব্যবসায় কখনো ক্ষতিগ্রস্ত হবে না এ হচ্ছে তিজারামা আল্লাহ মহান আল্লাহর সাথে ব্যবসা করা মানুষের সাথে ব্যবসা করলে প্রতারণার শিকার হয় বেমানি আত্মসাত করে খেয়ানত করে নয় ছয় করে কত কি করে আর বড়ই রিস্ক ঝুঁকি থাকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সাথে ব্যবসা করলে তাতে লাভ আর লাভ কোনো লস নেই এর জন্য আতিজারাত আল্লা তবুর আর এইরকম ব্যবসা করতে হবে আল্লাহর কিতাবের তেলাওয়াতের ব্যবসা সলাত কয়েমের ব্যবসা আর ধন সম্পদ আল্লাহ যা দিয়েছেন নিজের রকম করে প্রয়োজন মিটে গেলে যথেষ্ট অতিরিক্ত যা হচ্ছে তা বেশি বেশি দান খায়রাত করা মানুষের অভাব দূর করার জন্য যদি এই ব্যবসাগুলি কেউ করতে পারে তাহলে তাদের ব্যবসা বড়ই লাভজনক ব্যবসা তাতে কোনো ক্ষয়ক্ষতি নেই কোনো লস নেই আল্লাহ রবুল আলমিন মানুষকে উত্তম বদলা দিতে চান আল্লাহ বলছেন ত্রিশ হেসুরা তাদেরকে তাদের প্রতিদান পূর্ণমাত্রা আল্লাহ দিতে চান ओ अजिद आहम्मी फौजले तरह अनुग्रह और बसि बेसि करते चान इन्ना गफुर शेखुर निश्चय आल्लाबुल आलमीन बड़ई क्षमासील और शाखुर मानुषर आमर कूल्यायकें जी शखुर बंदा अल्लाह शकुर गुजार है ईमान शत अमल माध्यमे और पपाचार थे बेचे थार्धमे তখন আল্লাহর আব্দুল আলমিন তাদের আমলের তাদের ইমানের তাদের সৎ কাজের মূল্যায়ন করেন এই জন্য আল্লাহর আবুল্লা নাম হচ্ছে শকুর এই ছিল কোরআন করিমের আয়াতের আলোকে কোরআন করিমের তেলাওয়ের ফজিলত দুই নম্বরে শেখুল ওসাইম রহমতুল্লাহ আলহ যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল কোরআন এর তেলাওয়া তেলাওয়াতের প্রকরণ তেলাওয়াত দুই ভাগে বিভক্ত যেটা আমাদের দেশের অধিকাংশ মানুষরা বুঝে না শুধু তেলাওয়াত মানে একটি তেলাওয়াত পঠন পাঠন জি হ্যাঁ এটাই আবৃত্তি এটাই বুঝি না তেলাওয়াত এই এই তেলাওয়াতের চাইতে যে তেলাওয়াতটির কথা আজকে শোনাব সেই তেলাওয়াতটি আরও বেশি গুরুত্বপূর্ণ বরং সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য কোরআনিকারিম নাজিল করান তাহলে তেলাওয়াত দুই ভাগে বিভক্ত সেগুলির তেলাওয়াত মানে বিধানগত তেলাওয়াত করা আর তেলাওয়াত শব্দের অর্থই হয় অনুসরণ করা তালায়েতগুলো মানে পেছনে পেছনে আসা বা পরে আসা একটির পর আর একটি আশা ওয়াহেতিলওয়াল আখার আরবি ভাষায় বলা হয় একটি অপরটির পরে তাহলে তেলাওয়াতের শাব্দিক অর্থ হচ্ছে ফলো করা অনুসরণ করা এতেবা করা পেছনে পেছনে চলা তো আল্লাহ রাবুল আলমিনের কোরআন করিমের কিতাবের যে বিধিবিধানগুলি রয়েছে সেগুলির অনুসরণ করার তেলাওয়াত এটি হচ্ছে সবচেয়ে বড় তেলাওয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলাওয়াত সবচেয়েতে ফজিলতপূর্ণ তেলাওয়াত এই তেলাওত সম্পর্কে সেখানে রোসেন আহতর বলছেন সেটা কেমনভাবে হবে ওয়াহিয়া তসদিক ও আখবার হি আল কোরআনে যত কিছু বলা হয়েছে জি যে কোনো সংবাদ দেওয়া হয়েছে অতীতের ভবিষ্যতের যে কোনো কিছুই বলা হয়েছে অদৃশ্য সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহর মালায়িকা সম্পর্কে আল্লাহর কিতাবসমূহ সম্পর্কে আল্লাহর আম্বিয়া রসুলগণ সম্পর্কে এই রকমই যে কোনো জাতির উত্থান পতন সম্পর্কে যা কিছু তাতে রয়েছে সেসব সংবাদগুলিকে বিশ্বাস করা তনফিউজ ও আহকামেহি এবং আল কোরআনে আল্লাহর কিতাবে যে বিধিবিধানগুলি রয়েছে সেগুলির বাস্তবায়ন করা উদাহরণস্বরূপ যেমন আল্লাহ বলছেন ওয়াকিমুসালাহ সালাত কায়ম করা ওয়াহাতু জাকাত জাকাত প্রদান করা কোথেবা আলম সেয়াম সেয়াম रोजारा खा सियाम पालन कराई हजर कथा सूतरा हज करामर कथा करा हिजबा कथा हिजब करा नारीर व ओफ आल खैर जनकल्याणमूलक सत्कज करते सत्क्रा वुल्ना होसना भलो कथा बोलते भलो कथा बोला पपाचार थे निषेध कर সেগুলি থেকে বিরত থাকা ওলা তখতুলুফুম কেও কাউকে হত্যা করিও না ওলা তখতুলু নামিল ওলা তকরা বুঝে না ব্যবিচারের কাছে যেও না ইত্যাদি ল তোমরা সুদ খেয়েও না ইত্যাদি ইত্যাদি লাতম ব্যব তোমরা বাতিল পন্থায় কারো ধন সম্পদ অন্যায় ভাবে করিও না কেউ যদি सन्तुष्ट कोा दे तुम्हारे को व्यक्तर धन सम्पद हरण यजार हजार, हजार विधि विधान जो कड़ानी खेल रही है सेगुलिर वस्तवायन यवयन करते हैं आल्ला आदेशगुली पालन करार्धमेंल्लाबीन जे सब कथा क्षेत्र के निषेध करकेत थमे हेमित लाल আর এটি হচ্ছে আসল কেউ যদি সব সময় শব্দের তেলাওয়াত করে কিন্তু আল্লাহর হুকুমের তেলাওত না করে অর্থাৎ অনুসরণের তেলাওয়াত না করে তাহলে সেই ব্যক্তি মুক্তি পাবে না দুই নম্বর তেলাওত হচ্ছে ওনাসানি তেলাওতলাফিয়া শব্দগত তেলাওয়াত জি শব্দগত তেলাওয়া কোরআন কেমে শব্দের তেলাওয়াত করা মানে ওইয়াকে আতহ পাঠ করা নিজে পড়া অন্যকে পড়ানো নিজে শেখা অন্যকে শেখানো শুদ্ধ তেলাওয়াত করা ইত্যাদি ইত্যাদি মুখস্থ করা এ হচ্ছে লফজি তেলাওয়াত ভাষাগত বা শব্দগত তেলাওয়াত কোরআনে কেরিমের অনেক ফজিলতের দলিল এসেছে বিভিন্ন হাদিসে গোটা কোরআনে কেরিমের যেমন ফজিলত রয়েছে বেশ কিছু হাদিসে তেমনি বিশেষ বিশেষ সুরার ফজিলত রয়েছে বেশ কিছু হাদিসে বিশেষ বিশেষ আয়াতের ফজিলত রয়েছে বিভিন্ন হাদিসে তাহলে ফজিলতের যেই দলিলগুলি আমাদের সামনে রয়েছে সেগুলি পুরো কোরআনকে কখনো কখনো সামিল কখনো কখনও কিছু খাস সুরার ফজিলত রয়েছে কখনো কখনো কিছু খাস বিশেষ আয়াতেরও ফজিলত সম্পর্কীয় হাদিস রয়েছে এখন আমভাবে যে হাদিসগুলি গোটা কোরআনে করিমের ফজিলত প্রকাশ করে যে হাদিসগুলিতে গোটা আল কোরআনুল করিমের ফজিলত তেলাওয়ের ফজিলত রয়েছে পঠন পাঠনের ফজিলত রয়েছে সেই হাদিসগুলি আমরা দেখি প্রথম হাদিস সাহিব খারিতে রয়েছে ওসমান বিন আফান আমিরুল মৌমেন্লাহ তালতে বর্ণিত তিনি বলছেন যে আন্না নবী সাল আলী সাল্লাম খানবী করিম সাল আলী সাল্লাম বলেছেন খেয়রকআল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে सब चाहते श्रेष्ठ ओ सब लोक जा रहा कुरान शेखे मान कुर छात्र आल्लमाल कुरान कुरान स्टूडेंट छ्र शिखे वो आल्लामाह जा शिखाय कह कुरजे शिखबे से सब चेत श्रेष्ठ और जे निजे अन्दर के शिखा से যে শিখাবে সেই ব্যক্তি অলরেডি নিজেও শিখেছে তার একটা এই বৈশিষ্ট্য রয়েছে আর অন্য কেউ অন্যের জীবনকে আলোকিত করছে এই কোরআন শিক্ষার মাধ্যমে এই কোরআনের শিক্ষা দেওয়া শুধু শব্দগত শিক্ষা দেওয়া না যেন শব্দের শিক্ষা দেওয়া তার চাই তো বেশি গুরুত্ব রাখে তর্জমার শিক্ষা দেওয়া তফসিলের শিক্ষা দেওয়া কোরআন সন্নাভিত্তিক আলোচনার শিক্ষা দেওয়া কোরআন সন্ন্যার এলমের বিতরণ করা এরকম কোরআন সন্ন্যার আল হাসেল করা কারণ তালিমুল কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আল কোরআনে মানব সম্বোধন করেছেন কখনো ইয়া ইয়ার না সে মানুষ সকল বলে আর কখনো সম্বোধন করেছে ইয়া ইহার্লা যে না আমানু হে ইমানদার গুণ তাহলে আমাদেরকে এই সম্বোধনগুলি কী করতে হবে শুধু পড়লে হবে না অর্থ না বুঝে শুধু পড়লে হবে না যদিও অর্থ না বুঝে পড়লে সব পাবেন কিন্তু এটি যথেষ্ট না এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনার জন্য আপনাকে আসল সম্বোধন বুঝতে হবে যে আপনাকে কি সম্বোধন করছেন রব। আপনার মালিক আপনার মা কি বলছেন আপনাকে আমাকে সেটা শিখতে হবে এবং সেটা শেখাতে হবে এটা হচ্ছে আসল তাল্লামুল কোরআন আর তালেমুল কোরআন উদ্দেশ্য কোরআন শিখা এবং কোরআন শেখানো যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় সার্বিক দিক থেকে তারা সবচেয়ে উৎকৃষ্ট মানুষ সবচেয়ে ভালো মানুষ পৃথিবীতে তাহলে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যারা কোরআনে করিমের সাথে জড়িত জি কোরআনে করিমের যে কোনো দিক শিখায় জি হ্যাঁ আর যে যত দিক শিখাতে পারবে সে তত ভালো জি তো ভালো এইরকমই সাহিব খারী মুসলিমে হাদিস রয়েছে মা ইসরাত আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল সাল্ল বলেছেন আলমাহির বিল কোরআ কোরআনে করিমের পারদর্শী যে কোরআনে করিম তেলাওয়তে এবং কোরআনে অর্থ বুঝায় কোরআন করিমের তফসিরে পারদর্শী আল মাহির বিল কোরআন বেল কোরআন বে তেলাওয়ান বে আলফাজুল কোরআন বেতরজমাতিল কোরআন বে মায় আদুল কোরআন কোরআনে করিমের যে মাহের পারদর্শী হতে পারবে সে সম্মানিত অনেক ফেরিস্তা দু সাথে অবস্থান করবে তাদের জায়গা হবে এমন ফেরিস্তাদের সাথে যারা কেরাম করিমের ভবত সম্মানিত আল্লাহর কাছে সম্মানিত এবং যারা বরারাহ জি যারা নেক জি যারা সৎ আল্লাহর কখনো নাফরমানি করে না ফেরিস্তা এবং যারা আল্লাহর পক্ষ থেকে শফির দূত জি তাদের সাথে জিব্রাইল মেকাইল ইসরাফিল মালাকুলমত বড়ো বড়ো মালায়কা মুখারাবিন তাদের সাথে তাদের জায়গা হবে সুফান আল্লাহ কত বড় ফজিলত যারা কোরআন করিমের পারদর্শী হতে পারবে কোরআন করিমের ভালো তিলওয়ানিমের ভালো অর্থ বুঝবে কোরআন করিমের ভালো শিক্ষা লাভ করবে এবং শিক্ষা দিতে পারবে তারা হচ্ছে মাহের বিল কোরআন কোরআন পারদর্শী তারা সম্মানিত ন্যাক দুধ ফেরেস সাথে জায়গা পাবে আল্লাহর কাছে দ্বিতীয় শ্রেণীর মানুষ কোরআন এখানিম পড়ে কিন্তু কষ্ট হয় উচ্চারণ করতে অনারব বিশেষ করে अथवाशिक्षित मानुष कोकमकर कुरान पढ़ते परवान उच्चारण करते खूब कष्ट बड़ है बड़े शिखे वाली आकर अल कुरान और जोरण तेल कर लो वै ता, ता उच्चारण करते हाँ तार जबान जाए जी एफी जी तो लाई चले आसे ठीक भावे शब्दगुली अक्षरगुली उच्चारण करते তার তারপরও চেষ্টা করে অহোয়া শাক আল ওহ আলী আর এই কোরআনে কেরেমে তেলাওয়াত তার জন্য বড়ই কষ্টকর কষ্ট করেই তেলাওয়াত করে এই যে কষ্ট করে সেই জন্যু আজরান কষ্ট করেই তেলাওয়াত করে তার জন্য দ্বিগুণ সব রয়েছে দ্বিগুণ সব রয়েছে এই দ্বিগুণ সব কিসের একটি হচ্ছে তেলাওয়তের যে সে পাঠ করছে অথচ তাতে মুশকিল লাগছে দ্বিতীয় হচ্ছে যে এই পাঠ করাতে সে কষ্ট করছে কষ্ট করে মেহনত করে অনেক চেষ্টা করে তেলাওত করছে উচ্চারণ করছে এর জন্য আল্লাহ আর এক গুণ দেবেন তাহলে দ্বিগুণ পাবে যারা সাধারণভাবে কষ্ট করে তেলাওত করবে জি শুদ্ধ উচ্চারণ করতে গিয়ে বড়ই কষ্ট হয় তাহলে তাদের ফজিলত কি বেশি না তার চাইতে অনেক বেশি ফজিলত যাদেরকে আল্লাহ বহুগুণ দেবেন যারা হচ্ছে কোরআনিক্যারিমের পারদর্শী মাহের যাদেরকে আল্লাহ তার আর নৈকট্য অর্জনকারী বা নিকটবর্তী ফেরিস্তাদের সাথে স্থান দেবেন তারা বহুগুণ সব হবে তারা বহুগুণ সব হবে সেই বখারিতে আরো কোরআনী কেরিমের ফজিলত সম্পর্কে হাদিস রয়েছে বা কোরানি করিমের যারা তেলাওত করে তাদের ফজিলত রয়েছে আবু মুসাশর আল্লাহ তালুকে বর্ণিত নবী করিম সাল্লাহাম বলেন মাসারুল্লা মাসারুল মোমিন আল্লাউল কোরআন ওই মমিনের দৃষ্টান্ত যে কোরআনী করিমের তেলাওত করে মমিন মুসলিম এমানদাল মুক্ত কুফরিমুক্ত মুনাফিকে মুক্ত আর কোরআনতে লাউ করে জি তার উদাহরণ হচ্ছে মাস্টারুল উত্তরুজ্জা সান্তার মতো উত্তরুজ্জা সান্তার কাছাকাছি একটা ফল যেটা আরো দেশে পাওয়া যায় মোদিয়া আমাদের প্রফেসর ডিন একবার নিয়ে ক্লাসে সহিব খাদি ক্লাসে দেখিয়েছিলেন তো আমরা বোঝানোর জন্য কমলা লেবু বা সান্তারা বলতে পারি কাছাকাছি যার ঘান রয়েছে আর সেটা সুস্বাদু বটে মাসাল উত্রু যা সান্তার মতো হচ্ছে ওই ব্যক্তি যে মমিন আর তার সাথে সাথে কোরআন তেল করে কেন বলছি রিহত তার ঘ্রানটাও খুব সুন্দর তাতে আছে আর অত আমোহা হলু বন অত আর তার স্বাদটাও হচ্ছে খুব সুন্দর যেমন খেতে স্বাদ সান্তারা বা কমলা লেবু তেমনি তার ঘ্রানটাও খুব সুন্দর লাগে না তার চোখাগুলোও যদি নেন তাও সুন্দর লাগে তাও মজা লাগে এইরকম মমিন ব্যক্তি যে ব্যক্তির নিজে ইমানদার তাহলে তার মধ্যে স্বাদ রয়েছে আর যখন কোরআন তেলাওয়াত করে নিজে পড়ে এবং মানুষকে পড়ায় শোনায় কোরআনে শিক্ষা দিতে পারে কোরআন দ্বারা অন্যকে উপকৃত করতে পারে তাহলে তার থেকে চারিদিকে লোকেরা ঘ্রান পায় অর্থাৎ নিজ লাভবান আর অন্যকেও লাভবান করিব অন্যরেও উপকার করে এই কোরআন দিক দুটো দিক রয়েছে তার মধ্যে মাসানুল লা আল্লাহ রাউল কোরআন আর সেই মোমিন মুসলিম যে কোরআন তেলাওত করে না মোমিন মুসলিম ইমানদার মানুষ এ বদবন্দেগি ঠিক করে ফরোজ আজে আদেই করে আলাম কাবিরের থেকে বাঁচে কিন্তু কোরআন তেলাওত করে না ওই অনেকে আছে সারা বছর কোনো তেলাওয়াত নাই। রমজান মাসে একটু তেলাওয়াত করলো না হয় না করলো অথবা করলো না এরকম চলে যাচ্ছে জীবন অনেকের আছে এমন মমিন মুসলিম যে কোরআন তেলাওয়াত করে না কিন্তু সে ইমান দা পাঁচাত জি হ্যাঁ ভালো কাজ করে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে তার ইমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত নেই তার উদাহরণ হচ্ছে কামার আমরা খেজুরের মতো খেজুরে না খেয়ে যদি ঢুকিয়েও রাখেন তবুও কোনো ঘ্রাণ পাবেন না হ্যাঁ কোনো ঘ্রান নেই অত আমোহা ভুলুবন কিন্তু তার স্বাদটা খুব মিষ্টি জিবাই দিলেই আপনি মিষ্টি স্বাদ পাবেন খুব মজা লাগবে খেজুর খেতে খুব মজা খেতে খুব উপকারী কিন্তু কোনো তাতে ঘ্রান নেই সুগন্ধি নেই আল্লাহ যেন আমাদেরকে কোরআন দ্বারা নিজে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং অন্যদেরকে উপকৃত করার তৌফিক দান করেন সহি মুসলিমে আরও হাদিস রয়েছে আবু আবু ওমাম রবি আল্লাহ তালান হতে নবী করিম সাল সালাম কোরআন করিমের ফজিলত সম্পর্কে বলেছেন একর কোরআন তোমরা কোরআন করিম পাঠ করো কোরআন করিম তিলাওত করো কারণ ওতে অনেক লাভ আছে ইহকাল পরকালের লাভ আছে পরকালের লাভ সম্পর্কে বলেছেন শফি আলিয়াবি কারণ কোরআনে কেরিম কিয়ামতের দিবসে বিচার দিবসে আসবে শাফিয়ালি আসাবে কোরআনে কোরআনওয়ালার জন্য সুপারিশকারী হিসাবে কোরআনওয়ালাকে যেই ব্যক্তি কোরআনিকেরিমের তেলাওত করবে যেই ব্যক্তি কোরআন করিমের শিক্ষা দিবে যেই ব্যক্তি কোরআন করিমের দিকে দাওয়াত দিবে যেই ব্যক্তি কোরআন করিমের প্রতি আমল করবে কোরআন করিমের জীবনে বাস্তবায়ন করবে কোরআনিকেরিমের পরিবার গঠন করবে কোরআন করিম দিয়ে নিজের জীবন গড়বে কোরআনিকেরিম দিয়ে সমাজ গঠন করবে এই রকম যারা কোয়ালিটির মুসলিম তাদের জন্য আল কোরআনুল করিম কেয়ামতের দিনে সুপারিশ করবে আল্লাহ রবুল আলম যেন কোরআনে সুপারিশ আমাদের জন্য কবুল করে আল্লাহ আমাদেরকে এমন গুণের অধিকারী হওয়ার তফিক দান করেন যাতে করে কোরআনে করিম হাসের মাঠে আমাদের জন্য সুপারিশ করে সাহে মুসলিম আরো হাদিস রয়েছবাবি নামে আল্লাহ থেকে আজ আজ্লা কোন মানুষ তোমাদের মধ্যে কার্ কি মসজিদে যেতে পারে না প্রতিদিন আর মসজিদে গিয়ে সকালে হোক আর সন্ধ্যায় হোক মসজিদে গিয়ে ফয়াত সেখানে গিয়ে दुटो आयात शिखल अथवा दुटो आयात पाठ करल जी बाड़ी से कस्जिद नेक जो मस्जिदे तो निजे बाड़ीत शिखार क्यों नहीं मस्जिदे गो शिखातेखने शिखते पर मस्जिदे हाल रही मस्जिदे शिक्षक रे कुरान मस्जिदे हाफिज कारी रही है पे जा मस्जिदे उस्तद अपनी पे जा मस्जिदे भलो जैगे बसलें आल्लर घरे कुरान् दुटो आयात तेलाव कर लें हाई शिखल अथवा दुटो आयात तेलावत करल्लाता मात्र दोखे अथवा तेलाओत कर फिलत सम्पर्क बसि नैन आल्ला दुटो आयात तेलावत करुक अथवा शिखुक य फजिलत देखु बैर उल्लाहन ना कतो ऊटर चाहते बसि उत्तम এক একটি আয়াত এক একটি উঁটের চাইতে উত্তম এক একটি উটের মূল্য আজকালকার বাজারে আরব দেশে কমপক্ষে পাঁচ হাজার সাত হাজার তার মানে বাংলায় এক লক্ষ টাকার বেশি তাহলে একটি আয়াত কেউ যদি শিখে অথবা একটি আয়াত যদি কেউ পাঠ করে তাহলে সে এক লক্ষ টাকা ইনকামের চাইতে বেশি কাজ করলাম ল হওয়ার কারণ লক্ষ লক্ষ টাকা আপনার কোন কাজে আসবে না আখেরাথি যদি কাজে আসবে কোন থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবে আপনার জন্য সুপারিশই হবে জি ওয়া সালাহ খেয়েদুল্লাহ সালাহসিন আর তিনটি আয়াত যদি শিখে অথবা পাঠ করে তাহলে তিন উঠে চাইতে উত্তম चार्ट खैर चार्टी आयत केिखे अथवा पाठ करे चार उठे चाहते उत्तम जो टी आयात पढ़व शिखब अथवा तेलाव कर प्रत्येकटी आयात एक एक उठर चाहते उत्तम भाव अल्लाह रबुल आलम जान कुरानी करीमर साथ ঘনিষ্ঠ সম্পর্ক গাঢ় সম্পর্ক কায়েম করা তৌফিক দান করেন কোরআন কেরিম শুধু রমজানের সাথে খাস না যেমন অনেক মুসলিমের রয়েছে গোটা বছর কোরআনে ধুলো বালি ময়লা পড়ে আছে সেলফে যা রেখেছে রাখাই আছে ওই রমজান মাসে হয়তো একটু কোরআন ছুঁয়ে দেখে এমন যেন হতভাগা আমরা না হই আর অর্চাই তো হতভাগা যারা কোরআন করিম সারা জীবন কখনো ছুঁয়ে দেখে না কোরআনিকেরিমের তেলাওয়াতটাই শিখলো না ও কোরআনকারিম পড়ার দরকার হয় কখন কেউ মারা গেলে হ্যাঁ মরার আগেখানে অথবা মরার পরে মৃত ব্যক্তির জন্য কোরআন কেরিম এটা হচ্ছে বিধাতিদের হ্যাঁ ধ্যান ধারণা বিধাতিদের আমল আল্লাহ কোরআনে বলেছে লিওন কান জীবিতদেরকে সতর্ক সাবধান করার জন্য আল কোরআন তাহলে কোরআন আসলে জীবিত লোকদের জন্য কোরআন হচ্ছে সুস্থ লোকদের জন্য জি কোরআন শুধু মরার পরে ব্যবহার করলে হবে না মরার পরে কোরআন দিয়ে নাজাত হাসিল করলে হবে না বেঁচে থাকা অবস্থায় কোরআন দিয়ে নাজাতের ব্যবস্থার চেষ্টা করতে হবে আল্লাহ যেন তফি দান করেন এইরকমই শাহী মুসলিমে আবুহার রদি আল্লাহ তালাহ থেকে হাদিসে কোরআন এ করিমের পঠন পাঠনের ফজিলত সম্পর্কে যাতে চারটি ফজিলতের দিক উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন কোন জাতি অল্প হোক আর বেশি হোক যদি আল্লাহর কোনো ঘরে একত্রিত হয় সে আল্লাহর কোনো ঘর মসজিদ হতে পারে অথবা মাদ্রাসা হতে পারে কোনো ইসলামিক প্রতিষ্ঠান হতে পারে ইসলামিক সেন্টার হইতে পারে নিজের ঘর নিজের বাড়ি হইতে পারে নিজের বৈঠকখানা হইতে পারে সবগুলি আল্লাহর ঘর জমিন আল্লাহর তখন সমস্ত ঘর হচ্ছে আল্লাহ যদিও বিশেষভাবে কাবাকে সবচেয়ে স্পেশাল আল্লাহর ঘর বা ইতুল্লাহ বলা হয়েছে আর মসজিদগুলিকে আল্লাহর স্পেশাল ঘর বলা হয়েছে কিন্তু ইন্দালিল্লাহ আল্লাহ পরে কাবি সারা জমিন হচ্ছে আল্লাহর সুতরাং আপনার বাড়ি আমার বাড়ি क्तर जे जो जो सम्प्रदाय उल्लाजे पाठ करता दूनहैन एवं एके अपर के शिक्षा दे क्यों शिख से क्यों शिखा क्यों शब्द शिख् क्यों शब्द शिखा क्यों अक्षर ज्ञान दीचे क्यों अक्षर ज्ञान निच्छे क्यों तर्जमा तफसर ज्ञान दीचे क्यों तर्जम तफसर ज्ञान निच्चर करीम जदि पठन पाठन घरे ओ जी जरा सत्उद्देश्य नेकनियते को जगह एकत्रितर चार मर्यादार फजिलत रही है इल्ला नजाल तिमुसि तर आल्ला पक्ष प्रशांतिमे आ রহমাল এবং আল্লাহ রব আলিন এইসব কোরআনের যারা শিক্ষা দেয় বা শিক্ষা নেই কোরআনিকিমের পঠন পঠনে ব্যস্ত থাকে তাদের কথা আলোচনা করেন ওইসব আল্লাহবর্তীটা মুখস্থ করেছেন তাতে যেন ভুলে না যান এই ক্ষেত্রে সতর্ক সাবধান থাকতে হবে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন কোরআন করিমের যারা হাফেজ হয়েছেন পুরোপুরি বিশেষভাবে আংশিক যারা কোরআন মুখস্থ করেছেন একসময় কোরআন কেরিম তেলাওয়া অবহেলা করেছেন এমনটা যেন না হয় আলহাম আর তাগিদ করে বলেছেন একটি হাদিসে তাহাদুল কোরআন তোমরা কোরআন কেরিমের যথাযথ খেয়াল রাখি কোরআন মুখস্থ করার ক্ষেত্রে বা মুখস্থ রাখার ক্ষেত্রে आल्ला शपथ रफल कौर करीम उड़ जेम रशी दिए बेधेद रखा है तरह रशी छिड़े दिए अनेक समय चले जाए रशी जदि छिड़े जाय তাহলে সেই উঁট যে কোথায় মরুভূমিতে নেমে গেছে তাকে খুঁজে পাওয়াই মুশকিল তার সন্ধান পাওয়াই মুশকিল ঠিক তেমনই কোরআনিকেরিম মুখস্থ করার পরই সেটা ভুলে যাওয়া এই উঁট রশি থেকে ছেঁড়ে পালিয়ে যাওয়ার চাইতে বেশি মারাত্মক যেমন ওঁট রশি ছেঁড়ে দিয়ে পালিয়ে গেলে পাওয়া মুশকিল হয়ে যায় ঠিক তেমনই কোরআনিকেরিম যদি মানুষ যথাযথ নিয়মিত তেলা অথ না করে মুখস্থ করার পরে নিয়মিত যদি সেটা রিভাইজেশান না করে মোরাজা না করে দর না করে তাহলে ভুলে যাবে সে অল্প হোক অথবা বেশি হোক অথবা পুরো হোক যার যতটা মুখস্থ আছে সেগুলিকে মাঝে মধ্যেই পড়তে থাকতে হবে যাদের অল্প স্বল্প মুখস্থ আছে আপনি শুধু দু চার দশ বিশটা সুরা দিয়ে আপনার সালাদুলি আদায় করে সবগুলি যতগুলি মুখস্থ আছে সবগুলিকে আরো সতর্ক করেছেন হ্যাঁ কোরআন যাতে মানুষ না ভুলে যায় বলছে কোন মানুষ যদি কোরআনে করিমেন কোন আয়াত ভুলেও যায়। গাফেলতির কারণে বা ব্যস্ততার কারণে কর্মব্যস্ততা অনেকে কিছুটা ভুলে যায় যেন না বলে কথাই কথায় যে অমুক আয়াত ভুলে গিয়েছি বা অমুক সোরাটা মুখস্থ ছিল ভুলে গেছি আমার অনেক সোরা মুখস্থ ছিল এখন ভুলে গেছে না খবরদারের কথা বলিও না এটা খুব খারাপ জিনিস বল হওয়া নুসিয়া বরং বলবে নুসি আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে শয়তান আমাকে গাফেল করে দিয়েছে উদাসীন করে দিয়েছে আমি ভুলে গেছি হ্যাঁ যদি বলেন তো এতে যেন আপনার উদাসীনতা আপনার লাপর হওয়া প্রকাশ পায় যেমন এটা না হয় কোরআন এক তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস আবদুল্লাহ রাহিতাম বলেছেন মানকার কেউ যদি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়ে হারফ একটি অক্ষর ফালাহু বেহি হাসানা তার বিনিময়ে সে একটি নেকি পাবে এক হরফ এক অক্ষর এক নেকি। আর নেকি করলে সেটা সর্বনিম্ন দশ হয় আর যে কোনো মানে কি অক্ষর মানে শব্দ নয় অক্ষর মানে এক একটি অক্ষর কি লাগি কথা বলছি না যে আলিফুল্লাহম এটা এক একটি অক্ষর বরং এটি তিনটি অক্ষর হয়ে গেল আমি বলছি না যে আলিফুল্লাহ এই এটা হচ্ছে একটি অক্ষর বরং ওয়ালাকিন আলিফুন হারফুন আলিফ হচ্ছে একটি হরফ ও লামুন হারফুন লাম বললেন একটি হরফ হলো ও মিমুন উন হারফুন মিম একটি অক্ষর হয়ে গেল তার মানে কেউ যদি আলিফুলাম মিম পড়ে তাহলে সে ত্রিশ নাকি পেলো তিন নেকি ত্রিশ নাকি পেলো আলিফুলাম রে সে ত্রিশ নাকি পেল কা তাহলে পাঁচ দশে পঞ্চাশ নাকি পেলো এইভাবে হাদিসটি ইমাম আলাই রহমতুল করেছেন এবং এই ছিল গোটা কোরআন কেরিমের ফজিলক সম্পর্কীয় বেশ কিছু হাদিস যা ইমাম ইবিন ওসাইম রহমতুল্লাহ আলাই তার মজালিসে উল্লেখ করেছেন এখন কিছু এমন হাদিসও রয়েছে যে হাদিসগুলি বিশেষ বিশেষ সুরা বা আয়াতের ফজিলতের সাথে সম্পৃক্ত তার আগে বলবো যে পোরাণিকের মেয়েরা যখন এত ফজিলত তেলাওয়তের বা শিক্ষার নেওয়ার দেওয়ার সুতরাং এই ক্ষেত্রে যেন আমরা বেশি আগ্রহী হই আর এই ক্ষেত্রে কোনো রকমের আমাদের ত্রুটি যেন না থাকে অল্প মেহনতে অনেক নেকি আমরা সঞ্চয় করতে পারবো সুতরাং আল্লাহ যেন আমাদেরকে বেশি অগ্রগামী হওয়ার তফিক দান করেন ক্ষতিগ্রস্ত ওই সব ব্যক্তি যারা কোরআনে কেরিম শিখল না কোরআনে কেরিম মেতে লাওত করল না কোরআনে কেরিম মুখস্থ করলো না কোরআনে কেরিমের অর্থ বুঝলো না আর তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত যারা কোরআনকারিম শিখার পরে আমল করলো না কোরআনে কারিমের না জ্ঞান অর্জন করলো না আমল করলো না কোনো পরোয়া করলো বেপরোয়া জীবনযাপন করলো তারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত আল্লাহ যেন আমাদেরকে এই রকমের বকরতা থেকে ভ্রষ্টতা থেকে কুমরাহি থেকে আল্লাহ জানাম হেফাজত করেন কোরআন করিমের বিভিন্ন সুরার যে ফজিলত রয়েছে তার মধ্যে সর্বপ্রথম সুরা ফাতেহার ফজিলত জি অনেক ফজিলত রয়েছে সুরা ফাতেহার জি সুরাফাতেহার সম্পর্কে বেশ কিছু ফজিলত হাদিস রয়েছে তার মধ্যে সহি হাদিস রয়েছে আবু সাইদ ইবনুল মো আল্লাহ যদি আল্লাহ তাল্লাহ থেকে বন্দিত নবী করিম সাল্লা একবার বললেন তাকে ও আল্লাহ আমার সুরা তিনি সবচাইতে মহান সুরা তোমাকে আমি অবশ্যই অবশ্যই শিখিয়ে দেব তোমাকে জি। সবচাইতে মহান এখানে জি সবচাইতে বড়ো সুরা বলে আকবর সুরা মহান সুরা বলা হয়েছে মহান কোয়ালিটির দিক থেকে জি বাহ্যিক দিক থেকে ছোট্ট সুরা সাতটি আয়াত কিন্তু তার আজমত মহত্বের দিক থেকে কোয়ালিটির দিক থেকে সবচেয়ে মহান আয়াত হচ্ছে সাতটি আয়াত বিশিষ্ট সুরা যেই সুরাটি বারবার করে আবৃত্তি করা হয় প্রত্যেক রাকাতে। আর যেই সুরার নাম হচ্ছে ওয়ালকোর আনুল আজিম মহান কোরআন উতি তহু যা আমাকে দেওয়া হয়েছে রসল সাল্লাম বলেছেন এই সুরাই ফাতেহার যে ফজিলত অনেক বেশি রয়েছে এই জন্যই সুরা ফাতেহা সলাতে রাখাতে করা হয়েছে রুকুন ফরোজ সুতরাং কেউ যদি সুরা ফাতিহা সালাতে পাঠ না করে তার সলাত হয় না নবী করিম সালিস বলেছেন বুখারী মুসলিম সাল্লাম ফাতে যে সুরা ফাতেহা পাঠ করে না তার সলাাত হয় না যে সুরাফা ফাতেহা পাঠ করে না जी एमाम जो पाठ ना, ना।, एक जो ना, ना।, जो ना करा एक नामजी सोराफ हातेह पाठ ना करा मोत् क्षेत्र जो इखतेलाफ रही है क्योंकि तरह सोरा फातिहा मोत् पढ़े नीते जार दो अवस्था उच्च स्वरे कस्ते कैरा हस्ते कैरात हमें अवश्य अवश्य पड़ते हैं जै क्षेत्र আ দলিল অত্যন্ত শক্তিশালী যে আপনি শুনছেন না তারপর নিরব আপনি মোক্তাদি হয়ে দাঁড়িয়ে আছেন কেন সালাত হবে না আর উচ্চ স্তরে যদি তেলাওয়াত হয় আর শুনতে পান তাহলে সেই ক্ষেত্রে যে ইখতলাফ রয়েছে সেটা দুই দিকেই দলিল শক্তিশালী রয়েছে সলাৎ হবে না না বললেও কমপক্ষে সতর্কতামূলক সেখানেও সুরা ফাতেহা পড়ে চেষ্টা করতে হবে যদিও বিষয়টিতে এখতলাফ রয়েছে মজবুত আল্লাহ যেন আমাদেরকে কোরআ করিমের জীবন গড়ার তৌফিক দান করেন এই এইরকমই সুরা বাকার সুরা আলে ফজিলত সম্পর্কেও হাদিস রয়েছে নবী করিম সাল আলী ওসাল্লামের যেমন বলছেন তিনি ইকরাউ জাহারা আল বাকারা ওয়া আল এমরান দুটো ফুল সুরা বাকারা আলে ইমরান এই সুরা তোমরা পাঠ করো ফাইয়া নেমাল কেয়ামা কিয়ামতের দিনে এই দুটো সুরা আসবে মেঘ মালমার মতো হই অথবা ঝাঁকে ঝাঁকে পাখির ঝাঁকের মতো হয়ে তো হ্যাঁ জানা নাসাবহমা যারা এই সুরাই বাকার আলে ইমরান তেলাওয়াত করে তাদের পক্ষ থেকে আল্লাহর সামনে বাদানুবাদ করবে অর্থাৎ সুপারিশ করবে একাও সুরাতা বিশেষ করে তোমার সুরায় বাঁকা পড়ো বাড়িতে পাঠ করো ফাইন না আখজাহা বারাকা সুরাই বাঁকাড়া তেলাওত করা বা মুখস্থ করা হচ্ছে বরকতের মাধ্যম বা তার কাহা হাসারা আর কেউ সুরা বাঁকা যদি পরিত্যাগ করে ছেড়েই দেয় পাঠ করা তাহলে সেটা আক্ষেপের কারণ হবে ওয়ালা ইয়াস্তাতি হালবাতালা আর সুরা বাঁকা কেউ যদি তেলাওত করে কারো বাসাতে যদি তেলাওত হয় কারো ঘরে যদি তেলাওত করা হয় তাহলে সেখানে জাদু এবং জাদুঘর সেখানে সক্ষম হতে পারে না বা সেখানে জাদুর প্রতিক্রিয়া হতে পারে না হাদিস সাহি মুসলিমের সেখানে শয়তান প্রবেশ করতে পারে না অন্য হাদিস রয়েছে যে ইন্না শেতান শেতান পালিয়ে যায় যদি আগে থেকেও বাসা বেঁধে থাকে যেসব খালি ঘর থাকে অথবা জঙ্গল থাকে সেসব থাকে বিরান বাড়ি থাকে মানুষজন বাস করে না বাড়ি বানিয়ে রেখে দিয়েছে পয়সাওয়ালারা বা রুম তৈরি করে রেখে কিন্তু থাকে না শয়ান সেখানে আস্তানা জমিয়ে ফেলে সেখানে কোরআন একদম সুরা বাকারাতে রাও থাকে সেখান থেকে শয়তান পালায়ন করে সেখানে টিকতে পারে না এই সুরা বাকারাতে আয়াতুল কুরসি রয়েছে জি এটা একটা বড় ফজিলতার দিক জি যে আয়াতুল কুরসি সম্পর্কে রসুর উল্লাহ সালাম সহিবম্বা হাদিস রয়েছে তার একটা অংশ নবী সালসানা বলেছেন যে যেই ব্যক্তি কোনো রাতে সুরায় বাড়ার শেষ দুটি আয়াত করবে লমিয়াজ আল আলিহমিনাফেজুন আয়াতুল কুরসি সম্পর্কে আয়াতুল কুরসি যে পাঠ করবে আর সেই আয়তুল কুরসি ফজিল সম্পর্কে বলছেন লমিয়াজ আল আলি হেমিন তার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশ তা হেফাজতকারী নিযুক্ত থাকবে ওয়ালা বহু শেতান শয়েতান তার নিকরবর্তী হতে হইতে পারবে না শয়তান তার নিকট বর্তি হইতে পারবে না এই এইরকমই শেষ দুটি আয়াত সুরে বাকার তারও ফজিলত রয়েছে আমান ও রসুল থেকে ফানিন যে দুটি আয়াত রয়েছে এর বিশেষ ফজিলত রয়েছে জি রসুরাহ সাল্লি সাল্লাম বলেছেন যে মনকারা আয়াত আখের সুরাতিল কতাহ কেউ যদি সুরা বাকারা দুটো আয়াত কোনো রাতে করে তো তার জন্য যথেষ্ট হবে অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য যথেষ্ট হবে তার যদি শিয়ামুল্লাইল বা রাতের খাস এবাদত বন্দিগি থাকে সেটা যদি কখনো আদায় করতে না পারে তো সেই স্বভাবটা হাসিলের ক্ষেত্রে যথেষ্ট হবে এই দুটোই ব্যাখ্যা করা হয়েছে ইহাদিসের یہ رکم ہی سورائے اخلاقی فضلت ریچھے صحیح بخاری اللہ تعالی عنہ بننی تو نبی کریم صلی اللہ علیہ اخلاق اللہ شپت کو جان رہے ہمارے سورائے اخلاص قورنیہ عشیر এক তৃতীয় অংশের সমান এক তৃতীয় অংশের সমান মানে কি কিছু কারি হাফেজরা কিছু ব্যবসায়ী আমাদের দেশের মোল্লারা যারা কোরআন খানি করে বক্সিয়ে বাড়ায় তারা কিন্তু এ কোরআন ব্যবসা করে কোরআন দিয়ে পার্থিব ব্যবসা করে তারা করে কি ওই ছোট ছোট ছেলেদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন খানির জন্য বক্সানোর জন্য পাঠিয়ে দিয়েছে আর তারপরে যখন পাঁচ পাড়া পাঁচ পাড়া করে ভাগ করে দিয়েছে কোরআনের তেল করে শেষ হয়নি আমরা ছোটোকালে দেখেছি গ্রামে গঞ্জে করত কি তখন এসে ওই হুজুর সাহেব এসে বলতো যে আচ্ছা পুরোটা তো খতম হলো না তো এক কাজ করে তিনবার করে কুল পড়েন না মানে তিনবার করে সুরা এখলাস পড়ে না তাহলে এই কোরআন খতম হয়ে গেল এসব ধর্ম ব্যবসা করবেন না কোরআন নিয়ে ব্যবসা করবেন না এই উদ্দেশ্য নয় কোরআনে করিমের এক তৃতীয় অংশ সুরা এখলাস এই সম্পর্কে মানে এই নয় যে কোরআনে পক্ষ থেকে যথেষ্ট সব দিক থেকে সমান না এই জন্য কেউ যদি সলাতে সুরা ফাতেহা না পড়ে তিনবার সুরা এখলাস পড়ে নাই তাহলে তার কি নমাজ হবে তার সলাত হবে না হবে না হ্যাঁ যদি এই কোরআনে করিমের এক তৃতীয় অংশ হয়তো গোটা কোরআন পড়ার সমানে হয়ে গেল সুরা এক তিনবার পড়া সুরা এক তিনবার পড়লে গোটা কোরআন পড়ার সময় গোটা কোরআন একটা অংশ আছে সুরা ফাতেহা ঠিক কেউ যদি সুরা ফাতেহা না পড়ে সুরা এক ক্লাস তিনবার পড়ে কোনো রাকাতে তাহলে কি তার আওয়াজ হবে না মোটি হবে না তো এটা আসলে উদ্দেশ্য নয় এতে ফজিলত দেখানো হয়েছে অথবা অর্থের দিক থেকে যেমন ইমাম তাইমারহম্লা বলেছেন অর্থের দিক থেকে কোরআকীয় অংশ কোরআনের যে বিষয়বস্তু রয়েছে বিষয়বস্তুর দিক থেকে এক তৃতীয় অংশ হচ্ছে বর্ণিত নবীলাম বলেছেন লাম লাম বলছেন রসুর সাল্লাম যে তুমি কি দেখেছ এমন কয়েকটি আয়াত যেই আয়াতগুলি আজকের রাতে নাজিল হয়েছে লমিয়র আমিস লহুন না এই রকমের ফজিলতপূর্ণ মহত্বপূর্ণ আয়াত কখনো দেখা যায়নি কখনো দেখা যায়নি মানে এর আগে জানতাম না সে আয়াতগুলি কি কয়েকটি আয়াতউদেরব্বিল ফালাক এই নির্দেশ ফালাক এবং নাস পাঠের জন্য এবং তারপরে তাকে বলেন মা क्ति जदि आल्लर का किस चाहते इच्छा कर चावार चाहते उत्तम चाव क्यों चाहते को आश्रय कमना करते चाय रबर का नाशर मध्यम आश्रयनार चाहते उत्तम आश्रय कामना होते सुरय फल सुरय नाशे अर्थगुलि विस्तारित যে তফসিরগুলি রয়েছে আর আলহামদুলিল্লাহ আমার গোটা কোনে গে তফসির রয়েছে সেখান থেকে যদি শুনে নেন তাহলে ভালো হবে সময়ের স্বল্পতার জন্য আর লম্বা করতে চাইছি না তাতে এক দুটি কথা শুধু বলি কিন্তু সুরা ফালাকের প্রথম আয়াতগুলি দেখুন উল আউজ ও ফালাক উল আউজ ও বেরবিল ফালাক হে নবী বলো হেবান্দা বলো আউজ আমি আশ্রয় নিচ্ছি আশ্রয় গ্রহণ করছি বেরব্বিল ফালাক ভোরের মালিকের मालिक। शुण की शुण मालिक भोर मालिक आल्ला जिन सबकि मालिक विधि मालिक तो भोर मालिकारे माह जा सृष्टिर अनिष्ट ए मीनसारे माहक अल्लाह रबुल आलमीन जत्ता छाड़ा जाबकि आल्ला आलमीन श्वजगते जाछ आई आसमान जमिने एवं भूगर्भे भूपृष्ट जा किचू रस्त किल्लाह सृष्टि तेल प्रत्येक सृष्टिर जे अनिष्ट होते जिन अनिष्ट मानुषिट खराब लोकर अनिष्ट सब्चर अनिष्ट हिंसुर पशुरिष्ट हिंसुक दुश्मन अनिष्ट जदू जा, व टनार अनिष्ट चौथ सृष्टि रे এই যে বর্তমান এই পরিস্থিতিতে এখনকার প্রেক্ষাপটে বলি যে এই যে করোনার ভাইরাস এটি আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি যা সাধারণভাবে চোখেও দেখা যায় না চোখে দেখাও সম্ভব না আমরা না দেখে বিশ্বাস করে নিচ্ছি আমরা না দেখে বিশ্বাস করছি যে করোনার ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে জি হ্যাঁ ভাবে বিশ্বাস করা হয়েছে যে কেউ যদি বলে যে না এটা ফালতু কথা করোনা ভাইরাস ভাইরাস কিচ্ছ না তো ওকে পাগল বলবে সারা বিশ্বের লোকেরা পাগল यल्ल एक सृष्टि जखी अपनी बलबुल मीनसर मा खाली आश्रय ग्रहण करधिपत भोर मालिकी रबर मीनसर मा खाल तर सृष्टिर अनिष्ट थे तरह सृष्टिर असंख्य सृष्टि एक सृष्टि हे आरोना भाइरस ये भैरसर अनिष्ट थी रबर आश्रय दिखी जिन्हय दी भाईरस शक्ति करतेमान यकिन सठनार एलम साश्रय चाह तो अवश्य अल्लाह रबुल आलम आश्रय देवेंटे दिर दृढ़ विश्वास रखते हैं जान रसुल्लाकेला मुस्ताइन बेमसमान সুরা ফালাক এবং নাচ দিয়ে যারা আশ্রয় গ্রহণ করে তাদের মতো অন্য কিছু দিয়ে কোনো আশ্রয় গ্রহণকারী হতে পারে না কোনো ব্যক্তি অন্য কিছু দিয়ে এই রকমের আশ্রয় পেতে পারে না মা রাতে বেশি অনিষ্ট থাকে রাতের অন্ধকারের অনিষ্ট থেকে অমিন শাহের নফা সাদে ফিলকাদ যারা জাদুট তাদের অনিষ্ট থেকে অমিন সারে হাসিদিন হিংসুকের অনিষ্ট থেকে ইত্যাদি তারপরে सुरैन आई मिन सर वसवासिल खान्स एल्लेज ना जिन जीन, जीन शयान इवलिबलान शायतन, जो असंख्य चेला रही है जैसे देखे ना जरा आशेपाशे दुनिया आखिर सब ध्वस करार्ज बौधपरिकर आल्लर का छाड़िए तरिष्ट थी आश्रय नहींस्त रकम जो अनिष्ट सम्भव्य जो अनिष्ट रहा है से गुथ थी आश्रय नहीं फिल्लम এই সুরায় ফালাক এবং নাচের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমেন যেন এই সব বিষয়গুলি সূক্ষ্মভাবে আমাদের অনুধাবন করার শিখার, আমল করার বাস্তবায়নের তৌফিক দান করেন সমানিত ভাতৃমণ্ডলী সুতরাং বেশি বেশি কোরআন তে করবেন এটা আশা রাখি বিশেষ করে এই মুবারক মাহে রমজান মাস যেটি হচ্ছে কোরআনে কেরিম এই মাসে নাজেল হয়েছে এই জন্য রসুল সাল্লি সালামের কাছে জিব্রাহ আলী সালাম আসতেন প্রতি বছর আসতেন রমজান মাসে এবং নবী সাল্লাই এই রমজানের রাতগুলিতে শেষ বছর যেটি দশম হিজড়ি ছিল মদিনার শেষ জীবনের শেষ বছরটি যে وہ بچرے رمضان قوران مرور اللہ صلی اللہ علیہ علی السلام کے دو قورن ختم کر سی پاکا پوکتا دیماگی اترے مضبوط ہوئے بسے جائے اللہ رب الدے کر قرآن کریم سارک دکازت سورکار تحفک دان کردائی کر تحفک دان کریں এখন আর একটি বিষয় বলে শেষ করব। সেটা হচ্ছে সালাফের সালেহীন কোরআন কত গুরুত্ব দিতেন আর বিশেষভাবে রমজান মাসে এই মর্মে সালাফদের অনেক আমল এবং উক্তি রয়েছে দুই একটি উক্তি এবং আমল তাদের আমরা এখানে আলোচনা করি এমাম জহরি রহমতুল্লা আল এ প্রখ্যাত তাবেই তার আমল ছিল এজাদ দাখালা রমজান যখন রমজান মাস আসতো অথচ তিনি হাদিসের বড় মহাদেশ এবং তার হাজার হাজার ছাত্র তার কাছ থেকে হাদিস শিক্ষা লাভ করত। যখন রমজান মাস আসত তখন বলতেন ইনামা হুয়া তিলাওয়া হচ্ছে কোরআন তিলাওয়ার মাস এবং মানুষকে খাদ্য দানের মাস জি অভাবীদেরকে খাদ্য দাও আর রোজাদারকে ইফতার করাও এবং কোরআনের বেশি বেশি তিলাওয়ি এমাম মালিক রহমা হল্লা কি করতেন যখন রমজান মাস আসতো তারা আত আতাল হাদিস তখন হাদিস নিজে পড়া এবং ছাত্রদেরকে পড়ানো বাদ দিতেন বলছে এই রমজান মাসে আর হাদিস পড়া পড়ি না হাদিসের ছুটি হাদিসের মজলিসের ছুটি হ্যাঁ ফেখের মজলিসের ছুটি ফেখার ছুটি হাদিসের ছুটি ওয়াকবালা আলা খের আত কোরআন মির আল মুসাফ ধরে তিনি কোরআনে কেরিম তিলাওয়াতে একেবারে মগ্ন হয়ে যেতেন সাত দিনে এক খতম দিতেন সালাস রমজান মাস আসলে তিন দিনে এক খতম দিতেন অর্থাৎ প্রতিদিন দশ পাড়া করে তিনি তেলাওয়াত করতেন আর रमजान मास शेष दशक एकुश थ शुरू कर उन्तर त्रिस पर्तुल्ला प्रत्येक रात एक खतम दीह रमजान मास शेष दस टी रात रातम दिन से असम्भव किसू ना एक रात एक, एक, एक, एक खतम देव जो हिसाब कर देखी तो असम्भव किस नई जो धरे पंद्रह मिनट कर जरा जर मातृभाषा मातृभाषार मत कुरानी करिम सुंदर तेलाव पंद्रह मिनट एक पारा करते हैं ये एक घंटा चार परा होते एक घंटाई चार पड़ा होते चार साठाशे सात घंटा साढ़े सात घंटार मध्य कुरानी करिमर खत्म होते सलादेद शुरू कर देा है सलाबाफगन कुरानी करिमर खत्मटा তারাতে করতেন কেয়ামি করতেন এই জন্য কেয়াম রানীর্ঘ সময় দাঁড়িয়ে সেই জন্য এর নাম কেয়াম হয়েছে তিনি কোরআনে কেরিম খতম করতেন রমজান মাসের প্রত্যেক তিন দিনে তিন দিনে এক খতম বা তিন রাতে এক খতম দিতেন অফিল আশিল আওয়ের ফিকুল আর শেষ দশকে তিনি দুই রাতে খতম দিতেন তিনি দুই রাতে মানে এক এক রাতে পনেরো পারা করে তিনি পাঠ করতেন ইমাম আস রাহ আলীবাহী তিনি গোটা মাসে রমজান মাস রাস গোটা মাসে প্রত্যেক দুই রাতে এক খতম অর্থাৎ পনেরো খতম দিতেন তিনি গোটা রমজানে আল্লাহ আকবর আল্লাহ রবুল আলম যেন কোরআন করিমের তেলাওতের ক্ষেত্রে কোরআনী করিমের হক আদায় করার ক্ষেত্রে সর্বপ্রথম রসুল্লাহ সাল্লা ইসাল্লামের অনুসরণে তৌফিক দান করেন খোলাফের রাশেদ্দিনের অনুসরণে তৌফিক দান করেন সাহাবাই কেরাম রিজওয়ান উল্লাহি তাল আলিম আজমাইনদের অনুসরণে তৌফিক দান করেন তাবে তাবা তাবা তাবাইনদের অনুসরণে তৌফিক দান করেন সালাফে সালহীন অনুসরণে তৌফিক দান করেন আল্লাহ রবুল আলম যেন আমাদের জীবনের সার্বিক কল্যাণ যেন আমাদের নাজেল করেন এবং আল্লাহ রব আলমিন আমাদের ওপর থেকে বালা মুসিবত যেন উঠিয়ে নেন আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তুমি এই বালা মুসিবতকে দূর করে দাও আমাদের জন্য মসজিদকে তুমি খুলে দাও আমাদেরকে জমাত সাহকারে সালাদ ফরজ এবং তারা বিয়ে আদায় করার সুযোগ করে দাও আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি কোন বললে ফায়াকুন সব কিছু হয়ে যায় সুতরাং তোমার একটি আদেশ হয়ে যাওয়ায় যথেষ্ট তোমার এই বালা মুসিব চা যা আমাদের পাপাচারের কারণে তুমি নাজেল করেছো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্ব আলমী তুমি আমাদের রহম করো আল্লাহ আমাদের কার যারা মৃত ইমানের অবস্থায় মারা গেছে তাদেরকে তুমি জান্ন ফিরদস দান করো আর যারা ইমানের অবস্থায় দুনিয়াতে রয়েছে আল্লাহ তাদের ইমানকে মজবুত করে দাও তাদের ওপর তুমি দয়া করো এবং তাদের বালা বালামসিব তুমি দূর করে দাও এবং যারা অসত। জীবন জীবনযাপন করছে পাপের জীবনযাপন করছে যারা কুফরিত আল্লাহ তাদেরকে হেদায়তীবাগে আল্লাহ রব আলমিন তোমার পক্ষ থেকে বিশেষ রহমত হাই শান শিকলাবদ্ধ সুতরাং শয়তানের গুমরাহি থেকে শয়তানের বিভ্রান্তি থেকে মানব মুক্ত করে দাও সুলহান ওর বেলে ওসলাম উনারমুরসলীন আলহামদুলিল্লাহ